রমাদান এই অডিও আম্মা বাদ। আমরা ইতিমধ্যে রমাদানের বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করা হবে রমাদান যদিও প্রধানত মাস হিসেবে গণ্য এই মাসে ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্জনের পাশাপাশি তাৎপর্যপূর্ণ বেশ কিছু ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছে এর মধ্যে অন্যতম হল বদর যুদ্ধ জয় যেটিকে কোরআনে হক বাতিলের চূড়ান্ত ফায়সালার দিন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে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 উসমান ইবেন আহান স্পেন তৎকালীন ব্যক্তি কনস্ট্যান্ট বিজয়ের মর্যাদা ও প্রশ্ন হতে পারে তিনি কথা কেন বললেন কারণ স্পেনই ছিল কনস্ট্যান্টাইন প্রবেশের একমাত্র পথ যখন মুসলমানেরা মরক্ক হয়ে উত্তর আফ্রিকা পৌঁছে মুসাইবেন নুসাই ছিলেন সেখানকার তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনি উমর ইবনাল খাতাবের শাসন আমলে জন্মগ্রহণ করেন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 তার অধীনে ব্যাপক সংখ্যক প্রেসিডেন্টদের মোকাবেলা করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী ছিল না অধিকন্ত বরং যাবতীয় প্রতিবন্ধকতা তাকে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে এক পর্যায়ে তিনি জাহাজ তৈরি শুরু করেন এই জাহাজ তৈরির কৌশল তিনি মিয়া ইবেন আবি সুফিয়ান রাজিউল্লাহ আনহুর প্রতিবেশী থাকার সময় তার কাছ থেকে শিখেছিলেন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 ইত্যাদি বিষয়ে বর্বরদেরকে ইসলামের শিক্ষা দিয়েছিলেন জ্বালাময়ী খুতবা দিয়ে জনসাধারণের আবেগকে আন্দোলিত করার মাধ্যমে জিহাদের জন্য উৎসাহিত করা মুসাইবনে নুসাইরের জন্য কঠিন কিছু ছিল না আর এ কাজে তিনি হয়তো সফলতাও পেতেন কিন্তু তাতে চূড়ান্ত ফলাফল কেমন হতো তিনি উপলব্ধি করেছিলেন যে কেবল মাত্র খুতবার মাধ্যমে সাময়িক একটা জনগণকে উৎসাহিত করা গেল সময় সাথে সাথে সেটা আবেগের ভাটা পড়বে এক সময় আবেগ হারিয়ে যাবে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 তারিক বিচার করা তার কাছে ইত্যাদি বিভক্তির উর্ধে ছিলেন তিনি লাহ ইহ মুী তাওহেদবাদী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 আর একজন কাপুরুষ থেকে আরেকজন ধর্মান্তরিত অনারব এবং একজন আজাদকৃত দাস তিনি যে একজন আলেম ছিলেন এটা আমার মন গড়ার কথা নয় ইতিহাসের আলোকে আমি বলতে পারি যে তিনি অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন এবং ফিকর শাস্ত্রে জ্ঞান অর্জন করেন হিজরতের বিরানব্বই বছর পর তিনি বারো হাজার নিয়ে সাগর পাড়ি দিয়ে হন। সেখানে পৌঁছনের পরপরই তিনি এক দীর্ঘ এক উদ্দীপক স্মরণীয় ভাষণ দেন তিনি শুরু করেন হে আমার ভাইয়েরা আমাদের পিছিয়ে পানি সামনে শত্রু এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই আমাদের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 বর্বর আমাজিক আর বাকি সবাই ছিল আরব এদের সকলের মরণপন যুদ্ধে এবং তিন হাজার গুরুত্বপূর্ণ ভূমি বিজিত হয় যুদ্ধের মাঝপথে আন্দালুস অধিবাসীদের সাথে তারিখের কিছু চুক্তি স্বাক্ষর হয় যার একটিও তিনি ভঙ্গ কখনই করেননি যুদ্ধের সময়ও না এমনকি যাদের সাথে এই যুদ্ধ হচ্ছিল তাদের সাথেও তিনি কোন চুক্তি ভঙ্গ করেননি মূলত সাত বছরের অধিক সময় ধরে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 দিনের ব্যাপারে বাধ্যবাধকতা অসংখ্য প্রমাণ আছে যে মুসলিমরা কখনই কাউকে ইসলামের ব্যাপারে জোর কারা নিজেদের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেয় সেটা আমি বলছি যখন কোন পশ্চিমা দেশ অন্য কোন মুসলিম দেশ আক্রমণ করে তখন আধুনিকতা এবং গণতন্ত্রের সাথে খাপ খাওয়ানোর দোহাই দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং আইনের পরিবর্তন করে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 মসজিদ ও হালাকাগুলোর পরিবর্তে ক্লাব পানশালাগুলো মুখরিত হতে থাকে এভাবে এক প্রজন্মের সৃষ্টি হয় যাদের মধ্যে তাওহেদ আল ওয়ালাওয়াল বারাহ ফিকাহ জ্ঞান ভিত্তিক ইসলামের চর্চার অভাব উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয় পরিণতিতে মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে বিভক্ত আন্দালুসের মুসলিম সাম্রাজ্য বাইশ জন শাসকের অধীনে বিভক্ত হয়ে যায়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 কিন্তু গেলে উপযুক্ত সময়ে তাকে হটিয়ে তারা পূর্ণাঙ্গ ক্ষমতা দখল করে আবু রাজা হিসাবে তার অধীনে থাকা শেষ গোর্নাতা বা গ্রানেডা ক্রুসেডারদের কাছে ছেড়ে দেয়। সবকিছু হারিয়ে সে যখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল তার মা সেই বিখ্যাত উক্তৃতি করেন ইবকি নিসাই আলাইহি মিসলান রিজাল তোমার জন্য মেয়েদের মতো কাদাই শোভা পায় কারণ তুমি একজন পুরুষের মতো তোমার সৌন্দর্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা ইত্যাদি সার্বিক বিষয় তুলে ধরে দীর্ঘ এক কবিতা রচনা করেন তার কবিতায় আরো জীবন্ত হয়ে ফুটে উঠেছে ক্রুসেডারদের নির্বিচারে মুসলিম হত্যাকাণ্ড মুসলিম উম্মার বিশ্বাসঘাতকতা